আমরা পরিচিত আসলে এগুলো আল্লাহ রব আলিনের এক একটা গজব আল্লাহ আল্লাহর সৈন্য সংখ্যা জমিনে কত এটা তোমরা জানো না কারো জানা নেই আল্লাহের ক্ষুদ্র ক্ষুদ্রের সাথে সারা পৃথিবীর একটা মশার সাথে মোকাবেলা করতে এইরকম একটা ছোট্ট ক্ষুদ্র ভাইরাস আল্লাহ রবুল আলমী যদি ছড়াই দেন তো সারা পৃথিবীর মানুষ মিলেও আমরা মোকাবেলা করার সামর্থ্য তাহলে আমাদের করণীয় কি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং সবচেয়ে দিনদার মু মানুষ তোমরা গিয়ে আব্বাসকে কে বলো যে আল্লাহর কাছে একটু দোয়া করার জন্য আব্বাস রাদি আল্লাহ কাছে গেলেন তখন আব্বাস রাদি আল্লাহ বললেন আমাদের গুণার কারণে জমিনে বালা মুসিবত নাজিল হয়। আমাদের অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত নাজিল হয় তাও বা ছাড়া এটা দূর হয় না আল্লাহ পক্ষ থেকে যখন এটা দূর হবার গাজিল হওয়ার পরে যেম তুস সালামের কাউম গজব দেখার পরে তবা করে ফেলছে আল্লাপা গজব উঠাই নিছে আবার অনেক কাউমের উপরে গজব আসার পরেও তবা করে নাই গজব আসার পরেও আমরা আল্লাহ নাফর মানে সীমা লঙ্ঘন করে ফেলছি যে সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ পাক বিভিন্ন আজব গজব নাজিল করেন এটা দূর হওয়ার একমাত্র পন্থা মিয়াক দিয়ে দূর হবে শিক্ষণীয় বিষয় যখনই যখন কোন বালা মুসিবত পৃথিবীতে নাজিল হয় মুমিন তাদের অপরাধ গুলো নিয়ে আল্লাহ কাছে তবা করে নিবে এর আমার সম্মানিত বা ইউবনেরা ফিরে আসি ইসলামের এই কালেমার দিকে আল্লাহ আল্লাহর তিফা আর করি বেশি বেশি আরেকটা হলো যখন জমিনে কোন বালা মুসিবত নাজিল হয় কাপের মুর্শিদ খালি আক্রান্ত হয় না মোমিনেরও আক্রান্ত হয় নবী সালাম বলছেন ওই জাহাজের উপরে আর নিচে কিছু মানুষ নিচে কিছু মানুষ তো থাকে সব মানুষের সাধারণ মানুষ মানুষ নিচের বারবার খালি যায় উপরের দিকে পানি আনার জন্য উপরের লোকেরা আমাদের ঘুমে ডিস্টার্ব হয় আমাদের সমস্যা হইতেছে তোমরা বারবার নিচে আসিও না তোমরা নিচে থাকো আমরা উপরে থাকি গেট লাগাই দিছে নিচের লোকেরা বলো যে আমাদের তো পানি দরকার কি করবো আমরা পানি তখন তারা কয়ে আরে ফানি তো আমাদেরই কাছে ওদের থেকে তো অনেক দূরে ওদেরকে দিবা শুরু করছে যা মানুষ এগুলা গরিব মানুষ দরিদ্র মানুষ সাধারণ মানুষ আমরা তাকা নুরে দরকার আমরা বড় লোক ঘুমাও ভালো করে বাস নিচের এরা গর্ত করে ফেলছে পানি উঠা শুরু হয়ে গেছে তাহলে খালি নিচের লোক মরবে না উপরের লোকও মারা যাবে আল্লাহ রসুল বলেন তোমরা যখন আমরে মাহিয়ানের কাজ বন্ধ করে দিবা তখন আল্লাহর গজবে শিকার হবা তখন ওই বালো মানুষের শিকার হবা যে দায়িত্ব ছিল মনকারের দায়িত্ব সেগুলো আমরা করি না সেগুলো ছেড়ে দিছি এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা আমরা নিজেরা তবা করি ইস্তকর করি আমরে মারুব নিহিয়ানের মনকার এই কাজগুলো করি একজন আরেকজনকে দাওয়াত দিই সুন্দরভাবে দিনের দিকে তহিদের দিকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে প্রকৃত মুসলিম হওয়ার দিন হকের অনুসারী হওয়ার তৌফিক দান করুন আল্লাহ রা এই সকল বিপদ আপদ মুসিব থেকে আমাদেরকে হেফাজত রাহি